জাবির ইবনু আবদুল্লাহ রজিয়াল্লাহ ত হতে বর্ণিত নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ইদুল ফিতরের দিন দাঁড়িয়ে সালাত আদায় করলেন পরে ক্ষুদবা দিলেন ক্ষুদা শেষে নেমে নারীদের নিকট আসলেন এবং তাদের নসিহাত করলেন তখন তিনি বিলাল রজিয়াল্লাহ ত আল্লাহ্ন এর হাতের উপর ভর দিয়েছিলেন এবং বিলাল রজিয়াল্লাহ তার কাপড় প্রসারিত করে ধরলেন এতে নারীগণ দান সামগ্রী ফেলতে লাগলেন আমি অর্থাৎ ইবনু জুরাইজ রজিয়্লাহ তাল্লু আতার রহমাতুল্লা আলাহিকে জিজ্ঞেস করলাম একটি ইদুল ফিতরের সৎকা তিনি বললেন না বরং এ সাধারণ সৎকা যা তারা ওই সময় দিচ্ছিলেন কোনো মহিলা তার আংটি দান করলে অন্যান্য নারীরাও তাদের আংটি দান করতে লাগলেন আমি আতা রহমাতুল্লাহিকে আবার জিজ্ঞেস করলাম মহিলাগণকে উপদেশ দেয়া কি ইমামের জন্য জরুরি তিনি বললেন অবশ্যই তাদের উপর তা জরুরি তাদের অর্থাৎ ইমামগণের কি হয়েছে যে তারা তা করবে না